আলহামদুলিল্লাহ হামদান ক্যাফিয়ান তৈবান মুবারকি ওসলাম আল্লাহ দর্শক মন্ডলী আমরা একটি ধারাবাহিক আলোচনা শুনছিলাম একটি বিশেষ হাদিস সম্পর্কে যেখানে রসুল্লাহ সালাম বলেছিলেন তিনটি জিনিস মানুষকে হালাক করে দেয় তিনটি জিনিস মানুষকে নাজাদ দান করে তিনটি জিনিস মানুষকে গুনার কাফারা হয়ে যায় আর তিনটি জিনিস মানুষকে দ্বারা যাত বলুন তো করে দেয় যে বিষয়গুলো হালাক করে দেয় সেগুলো আমরা শুনেছিলাম প্রথম পর্বে আমি যে বিষয়গুলো নাজাদ দিয়ে দেয় সেই বিষয়েরও দুটো জিনিস আমরা শুনেছি নাজাত দানকারী দুটো জিনিসের একটা ছিল ক্রোধ রাগ গোসা আর হাসি খুশি সন্তুষ্ট থাকা অবস্থার মধ্যে ভারসাম্য রক্ষা করা আর দুই নম্বর ছিল খরচপত্রে ভারসাম্য রক্ষা করা বকিল না হওয়া এবং অপব্যয় করা তিন নম্বর নাজাদ দানকারী বিষয় হচ্ছে খাশিয়াত আল্লাহ তালাকে ভয় করা খাশিয়াতলা আলাহিয়া গোপনীয় এবং প্রকাশ্যে আল্লাহ তালাকে ভয় করা আল্লাহ তালাকে ভয় করা গোপনে এবং প্রকাশ্যে কারণ হচ্ছে আল্লাহ তালা যেমন প্রকাশ্যটা দেখেন তেমনি তুমি অন্তর্জামি দিলের ভিতরে কি আছে তাও দেখেন কুল ইন তুকফু মাফি সুদূর একুম আউ তুবদু হুই আল্লাহুল্লাহ বলে দেন তোমরা তোমাদের অন্তরে যা কিছু লুকিয়ে রেখেছ আর যা কিছু প্রকাশ করো সবটাই আল্লাহ জানেন তোমরা যদি তোমাদের ভিতরে কিছু লুকিয়ে রাখো প্রকাশ করো সবই আল্লাহ তালা জানেন সবটাই আল্লাহ তালা হিসাব নেবেন এই আল্লাহ তালাকে না দেখেও আমরা ভয় করতে আমরা তো আল্লাহ তালাকে দেখি না অনেক সময় যাকে দেখি তাকে ভয় না করে উপায় থাকে না যেমন বাঘ ভাল্লুক যদি দেখেন ভয় করবেন কোনো সময় ডাকাতকে দেখলেও ভয় করে মানুষ কোনো সময় পুলিশ দেখলে ভয় করে চোরেরা এভাবে করে কোনো অত্যাচারীকে দেখলেও মানুষ ভয় পায় আল্লাহ তালাকে আমরা দেখি না না দেখি ভয় পাওয়াটাই আমাদের জন্য বিশাল কল্যাণের বিষয় আল্লাহ তালা এরসাদ করেছেন কালামে পাকে ইন আল্লা দিন গাইব নিশ্চয়ই যারা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 কাজেই আল্লাহর ভয় সকল অবস্থার দিলের ভিতরে মেনটেন করা হচ্ছে নাজাব পাওয়ার তৃতীয় আমল এরপরে রসুল্লাহ সাল্লুসাল্লাম হাদিসে বলেছিলেন ওয়াসাল্লাহ কাফারাত তিনটি বিষয় যেগুলো মানুষের গুনার কাফারা হয়ে যায় কাফারাত যেগুলো গুণা মাফ করে দেয় সেগুলোর ব্যাপারে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ইন্তজারুল সাল্লাহ নামাজের অপেক্ষায় থাকা দুই নম্বরে বলেছেন অজুকে করার সময় ঠান্ডার মধ্যেও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 যদি কারো অন্য কোনো জরুরি কাজ না থাকে এক নামাজ পরেই মসজিদে সেই আরেক নামাজের অপেক্ষায় থাকা বসে বসে যে ক্রিবাবাজার তেলাগাত এগুলো করতে থাকা এরকম হয় মাঝে মধ্যে যখন এক ওয়াক্ত থেকে আরেক অক্ত কাছাকাছি আসে আপনার কোনো জরুরি গুরুত্বপূর্ণ কাজ নাই মাগরিব থেকে এসা এরকম কোনো টাইমে আপনি একটু অবসর আছেন আশ্র থেকে মাগরীব এরকম টাইমে অবসর আছেন এরকম হয় মাঝে মধ্যে এমন কোনো জরুরি কাজ নেই তখন নামাজ পড়েই চট করে বের হয়ে গিয়ে আমরা বসে অনেক সময় গল্প গজল করি আড্ডা দেই এমন কোনো কাজ নেই কাজ থাকলে তো চলে আসতে হবে পাই দেয়া কু দিয়া তুই চলাতে ফোন তো শুরু নামাজ যখন শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে করো যার চাকরি ডিউটি আছে যার ব্যবসা দোকানদারি আছে রক্ষণাবেক্ষণ আছে তারা করবে। কাজ করবেন সারাদিন মসজিদে বসে থাকতে হবে না কিন্তু যার কাজ নেই জরুরি তিনি মসজিদে বসে থাকার মধ্যে আল্লাহ তালার কাছে বিরাট পুরস্কার আছে রাসুল উল্লাহ সাল্লিশ হাদিসি বললেন আমি ওই বিষয়টি খবর দেবো যা তোমাদের গুণাকে মাফ করে দেবে এবং আল্লাহ তালার কাছে তোমাদের দ্বারাজাতকে বলন্দ করে দেবে তোমাদের মাফের কারণ হয়ে যাবে আল্লাহ তাল্লা কাছে তোমাদের দ্বারাজাত উঁচু হয়ে যাবে আর তখন তিনি বললেন বেশি বেশি করে মসজিদে যাওয়া অজু করা সুন্দর করে আর এক নামাজে পরে আরেক এক নামাজের ইন্তেজারে থাকা কোনো ব্যক্তি যদি এভাবে নামাজের ইন্তেজারে বসে থাকে কোনো কথা না বলে অজু সহকারে বসে থাকে হয় কোনো তাসবি করে জিক্রি করে ইসলামী বই পুত্রিক পড়ে কোরআন পড়ে অথবা কমপক্ষে চুপ করে থাকে যদি টায়ার্ড হয়ে যায় চুপ করে বসে থাকে কিন্তু কারোর সঙ্গে কথা বলে না তাহলে যতক্ষণ নামাজের জন্য এভাবে ইন্তজার করলো অপেক্ষা করলো সে নামাজের ভিতরেই থাকার স্বাপ পেয়ে যাবে বসে বসে থেকেও নামাজের স্বভাব পাওয়া যাবে শুধু কন্ডিশনটা মেনটেন করতে হবে যে কথা বলা যাবে না আমাদের অনেক সময় দেখা যায় বিভিন্ন মসজিদে লোকজন মুসলিরা বসে থাকেন আমরা বসে থাকি আর কিনা আমাদের পড়ার জন্য একটু আগে এসেছি অথবা আর কিনা আমার পড়ার অপেক্ষায় আছি আমরা যখন বসে থাকি তখন আমরা চুপ করে বসে থাকতে পারি না পাশের লোকের সঙ্গে ফেসফুস করে কথা বলতে থাকি আর মনে করি বেকার বসে আসি সময় কাজে লাগাই এই বেকে আর বসে থাকা না না আমাদের ইন্তজারে বসে থাকাটাকে আল্লাহ তালা এত পছন্দ করেন এই বসে থাকাটা গুনা মাফের কারণ হয়ে যাচ্ছে কাফারাত হয়ে যাচ্ছে এভাবে তিনটি কাজ করা মসজিদে যাওয়া বেশি বেশি করে পা দিয়ে আর বসে থাকা আর ওদু ঠিক মতো করা হাজিস বলে তিনি বলেন ফাদা আলি কুমুর রেবাব ফাদা আলি কুমুর রেবাব ফাদা আলি কুমুর কাজগুলো করা তোমরা কি জানো রেবাত মানে ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া জেহাদের সময় দুশ্মনের মোকাবেলা ইসলামের ঘাটিকে পাহারা দেওয়া যে স্বভাব এই কাজগুলো করলে ওইরকম স্বভাব হয় তোমরা কি জানো এটা রেবাত এটা তোমাদের দিনকে ধরে রাখে আসলে নামাজ তো দিনের খুঁটি আর সলা তো এমাদুদ্দিন নামাজ সংক্রান্ত আমলিয়ে তিনটা। নামাজের হতে মাম করতে গিয়ে মানুষ এই কাজগুলো করে এটা দিনের খুঁটি কাজেই এটাকে রেবাত মানে দিনের পাহারাদারি দায়িত্ব পালন হয় এই কাজগুলো করলে আর এই কারণে আল্লাহ তালা গুনাগুলোকে মাফ করে দেন রসলুল্লাহ সাল আলী ওয়া এই যে কথাটা হাজি বললেন যে এগুলো হচ্ছে দিনের রেবা দিনের খুঁটি কারণ এগুলো নামাজের সঙ্গে সম্পর্কিত একবার রসল উল্লাহ সাল্লি সাল্লাম এশান নামাজ দেরি করেছিলেন একটা জরুরি কারণে অনেক দেরি হয়ে এগুলো আলহামদুলিল্লাহ সাহাবাইকার অপেক্ষা করতে থাকলেন অপেক্ষা করতে থাকলেন অনেক লেইচে রসুল্লাহ সাল্লু আসলাম এসেছিলেন এসা পড়াতে সেদিন তারপরে বললেন যে এতক্ষণ যে বসেছিলে দেখো অনেক মানুষ নামাজ যারা ঘরে পড়ার পরে মহিলারা অনেকেই বা দূর দূরান্তে যারা আসে পড়ে ইতিমধ্যে ঘুমিয়ে গেছে আর তোমরা নামাজের জন্য বসেছিলে যতক্ষণ তোমরা বসেছিলে এই জামাতের ইন্তজার করছিলে ততক্ষণ তোমরা এমন স্বভাব পাবে যেমন নাকি তোমরা নামাজের ভিতরে ছিল নামাজের জন্য ইন্তজার করা গুনা মাফের কাফারা হয়ে যায় এটা ছিল এক নম্বর কাফারা দুই নম্বর কাফারা হচ্ছে ইস্পাকর উদু ফিরস অতি ঠান্ডার মধ্যে প্রচণ্ড শীতের মধ্যে ওযুকে কমপ্লিট করা ভালো করে অন্য হাজি এসেছে ইস্পাকর উদু কামা মাকে আরে আউকামাকাল আলহি সালাতাম যখন কষ্ট হয় উজু করতে ঠান্ডার কারণে এখন তো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমাদের গরম পানি আছে বাট স্টিল পৃথিবীর বহু জায়গা আছে যেখানে গরম পানি নেই এরকম পরিস্থিতি হতে পারে অনেক জায়গায় যখন গরম পানি নাই শীতের মধ্যে মানুষ তারপরেও কোন রকমের ঠকায় ঠকাই উজু করে না ভালো করে উঁজু করে সেই উজু করা ঠান্ডা পানির কষ্টে যে এই উঁজু করার কাজটা ভালো করে করাটাও গুণা মাফ হওয়ার জন্য অন্যতম কাফফার কারণ হয়ে যায় যে দুটো জিনিস গুনার কাফারা হয়ে যায় আমরা আলোচনা করলাম তিন নম্বরের বিষয়টা আমরা ইনশাল্লাহ আলোচনা করব বিরতির পরে দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে একটা বিরতির দিকে যাব বিরতির পরে এই বিষয়ে আমাদের আলোচনা অব্যাহত থাকবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ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 पुरस्कार नहीं जो दुनिया प्रिय भाजन के उठिए नहीं सबर कर आशा राखे से ही बुखारी अष्टम खंड मनगरण এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ उच्छेद्लम के राजस्व दिल्ली जे दिलेन मनोनी कर लेंान सन्ना जो मेरे नाकुमान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 বাংলায় দর্শক মন্ডলী বিরতির পরের আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম যে বিষয়গুলো মানুষের গুণার কাফারা হিসেবে আল্লাহ তালা যে আমলগুলোকে ঘোষণা দিয়েছেন রাসুল্লাহ সাল্লামের মাধ্যমে হাদিসে এসেছে সেই বিষয়গুলো আমরা আলোচনা দিকে আসছি দুইটি বিষয় আলোচনা করেছিলাম প্রথমটা হচ্ছে আল্লাহ আদল ফিল কাদবী রেদাহ মানুষ যখন রাগ গোসা হয়ে যায় সেই অবস্থা আর যখন মানুষ স্বাভাবিক থাকে কোন ব্যাপারে হাসি খুশি বা সন্তুষ্ট থাকে উভয় অবস্থা আর ভিতরে একটা ব্যালেন্স রাখা করা সেই মিস্ট্যান্ডার্ডে থাকার চেষ্টা করা মানুষ যখন খুশি থাকে কারো প্রতি তখন তার সঙ্গে ভালো ব্যবহার করে আর যখন মানুষ কারো সঙ্গে তার একটু ঝগড়া ফাসাদ হয়ে যায় তখন তার ব্যাপারে সাংঘাতিক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 মানুষের ব্যাপারে লেনদেনে কথা বাত্রে উঠা বসায় এমনকি কোনো সময় টক্কর রেখে গেলেও তার সঙ্গে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেইন করা এর নিচে না নামা এটা আল্লাহ তালার কাছে একটা ভালো আমল এইরকম আমল মানুষকে নাজার দিবে। এই রকম আমল একটা মমিনারি স্ট্যান্ডার্ডকে কখনোই নিচে নামাবে না এই আল্লাহ তালার কাছে তফিক চাইতে হবে যেন আমরা আমরা ইনসাফ থেকে বাইরে কোনো জুলুম শুরু না করে দেই যখন একটা ব্যক্তি সামান্য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 কোনো কৌয়া বিল তোমরা ইনসাফ কায়ে হয়ে যাও কৌয়াম ইনসাফের ব্যাপারে নন কম্প্রোমাইজ হয়ে যাও ইনসাফের ব্যাপারে কোনো হেফের করবে না সুহাদা আলিল্লাহ আল্লাহ তালা দাক্ষী হয়ে যাও যে তুমি সাক্ষ্য দিচ্ছ একদম হক সাক্ষী দিচ্ছ হক গাওয়া দিচ্ছ আর খবরদার ওলাই আজরে মান্না কুমসান্না আনু কৌমিন আল্লাহ তা আলু কোনো কম কোনো লোকের সঙ্গে তোমার দুশ্মনী আছে কোনো সময় এক জমানায় দুশ্মনী ছিল বা এখনও থাকতে পারে কোনো কারণে তাকে পছন্দ করো না এই কারণে তোমাদেরকে যেন ইনসাফ থেকে ছড়িয়ে না নিতে পারে ইনসাফের প্রিন্সিপালকে ধরে রাখতে হবে তিন নম্বরটা হচ্ছে কদমে কদমে হেতে হেঁটে মসজিদের দিকে যাওয়া কাসরাতুল খতোয়া ইলাল মেসাহাজেদ বেশি বেশি করে মসজিদে কদম দেওয়া মসজিদে হাঁটতে থাকা মানুষের জন্য গুণা মাফের কারণ হয়ে যায় একটা হাজি রসুল্লাহ সাল্লা আসলামের স্বাদ করেছেন যে ব্যক্তি ঘরে বাড়িতে উজু করলো পবিত্রতা অর্জন করলো এবং কোনো একটি ফরাজনামাজ আদায় করার জন্য জামাতে পড়ার জন্যে আল্লাহর কোনো ঘরের দিকে মাসজিদের দিকে গেল হেটে হেটে। তার প্রত্যেকটি কদমে একটা করে নেকি একটা করে তার দারাজাত বলন্ত করা হয়ে যায় আর আরেকটা করে গুণা আল্লাহ তালা মাফ করে দেন এক কদমে গুণা মাফ হয় আরেক কদমে পজিশন এক ডিগ্রি আপ হয় এভাবে করে আমরা যখন মসজিদে হাঁটতে হাঁটতে যাই আল্লাহ তালার কাছে আমরা অনেক নেকি পেয়ে যাব মসজিদে হেঁটে যাওয়ার মধ্যে সব বেশি গাড়ি না চালিয়ে এই হাদিস তার প্রমাণ আবার হাঁটার মধ্যে মানুষের জন্য প্রয়োজন আছে এই জন্য মসজিদে হাঁটার কথা স্পেসিফিকলি উল্লেখ করা হয়েছে কাঁচরা চুল খত পা দিয়ে দিয়ে যাওয়া বেশি বেশি করে পদক্ষেপ করা এর মধ্যে অনেক সায়েন্স আছে এক নম্বর হচ্ছে হাঁটার মধ্যে মানুষের ফায়দা এখন ডাক্তাররা বলেন বেশি করে হাঁটেন এক্সারসাইজ হয় মানুষ যদি শুধু গাড়িতে বসে থাকে এক্সারসাইজ হবে না আর হাঁটার মধ্যে এই রিজনেবল ডিস্ট্যান্স খুব বেশি দূর না হলে হাঁটাটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য এবং এনভায়রনমেন্টের জন্য ভালো বেশি তেল পুড়ে পৃথিবীতে অনেক ক্ষতি হচ্ছে তেলের সংকট দেখা দিচ্ছে তাছাড়া পৃথিবীতে ওজন লেয়ার বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর ভারসাম্য থাকছে না পরিবেশ নষ্ট হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে মসজিদে আসতে পারতোপাকে হেতে আসাই উচিত তবে যারা বেশ দূরে থাকেন সময় পাবেন না হেঁটে গেলে অথবা কষ্ট হয় তাদের জন্য তো আহমদুলিল্লাহ ঠিক আছে তাহলে হাটার মধ্যে দুনিয়ার কল্যাণ আছে আখেরাতের কল্যাণ আছে হাটার মধ্যে এক সাহাবির বাড়ি মসজিদের একদম কাছে ছিল তিনি এখন চিন্তা করলেন আমার বাড়ি তো মসজিদের কাছে যে সাহাবিদের বাড়ি একটু দূরে তারা তো একটু বেশি সব পাবেন আমার থেকে আমার তো কম হয়ে যাচ্ছে আর এক একটি কদম দিলে একটা করে গুনাম আফ আরেক কদমে এক ডিগ্রি করে আল্লাহ তালার কাছে আফ হচ্ছে আমার তো কদম কমে যাবে তখন তিনি কি করলেন ঘন ঘন পা দিতেন তাতে করে পায়ের কদম দেওয়ার নম্বরটা বেড়ে যায় সাহাবা কেরাম এভাবে মনোরোগ দিয়ে ইসলামের আমলটা করতেন এত লভি ছিলেন এত হারিস ছিলেন নেকি কামের ব্যাপারে এক সাহাবি উনি মসজিদ থেকে বেশ দূরে ছিলেন এবং আসতে কষ্ট হতো মাঝে মধ্যে জামা ধরতে অন্ধকারের মধ্যে মাঝে মধ্যে পড়ে চড়েও যেতেন তো অনেকে পরামর্শ দিলেন যে একটা গাধা কম্পকে কিনো উট ঘোড়া তো দাম বেশি তুমি এসে মসজিদের কষ্ট হয়ে যাও তোমার নামার ধরতে তিনি বললেন আমি চাই না যে আল্লাহ তালা আমাকে এই যে কাচরা তুল পা দিয়ে দিয়ে বেশি করে পা দিয়ে দিয়ে মসজিদে আসার যে স্বভাবটা আমি পাচ্ছি এটা মিস করি এটা আমি চাই না গাধা কিনলে গাধায় করে গেলে তো আমি এই কদমে কদমের স্বভাবটা হুবহু আমি পাব না তো পাবো কিছু কিন্তু এইটা তো মিস করে ফেলবে কাজেই আমি এটা মিস করতে চাই না সৌরুল্লাহ সাল্লাহ সালাম শুনে খুশি হলেন বললেন তুমি ঠিকই করেছ আল্লাহ তালা তোমাকে সব এত সুন্দর লেখে দিবেন যা তুমি আশা করছো বনু সালামা গোত্রের লোকেরা একটু মাসির থেকে দূরে ছিল তাদের নামাজ পড়তে আসতে কষ্ট হয় ওনারা চিন্তা করলেন যে ওনারা ওখান থেকে শিফট করে ফেলবেন মসজিদের কাছে চলে আসবেন আসল সাল আলয় সাল্লাম এই খবর পেলেন খবর পেয়ে তাদেরকে বললেন বনু সাল্লাম আমা কানাকুম তোমরা তোমাদের ঘরে থাকো তোমাদের বাড়িতে থাকো ওইখানেই থাকো শিফট করো না ওখানেই থাকো একটু দূরে থাকার কারণে তোমাদের পদচিহ্ন তো কত পরিমাণ বেড়ে যাচ্ছে পদক্ষেপগুলো মসজিদেরকে আস্তে আসতে অনেকগুলো বেড়ে যাচ্ছে আর সব কিছু তোমাদের লেখা হচ্ছে প্রতি কদমে তোমাদের গুণা মাফ হচ্ছে আরেক কদমে তোমাদের ডিগ্রি আফ হচ্ছে কাজে এই সুযোগ মিস করো না ওনারা মেনে নিলেন এভাবেই রসল সাল্লাম উম্মতকে যে সমস্ত বিষয়গুলো গুনার কাফ হবে সেগুলা আমল করার জন্য উৎসাহিত করেছেন সাহবায় কারণ করেছেন এভাবে আমরা এই গুণা মাফ হয়ে যায় যে সমস্ত বিষয়গুলো ওগুলো জানলাম তিনটা লাস্ট তিনটা রয়ে গেল। যেগুলো দারাজাত যেগুলো দারাজাতকে হাই করে দেয় আল্লাহ তালার কাছে আরও তিনটা আমল তিনি বললেন আর তিনটা আমল করলে আল্লাহ তালার কাছে বান্দার নেক আমল বেড়ে দাবে আল্লাহর অনেক নৈকট্য অর্জন করবে তার প্রদূষণ অনেক হাই হবে জানলাতে গেলে অনেক হাই প্রদূষণে যাবে আর সেটা হচ্ছে এফসাউসালাম ওয়া এতাম উতাম ওয়া সালাতাম সালাম ছড়িয়ে দাও সালামের প্রচরণ করো বেশি করে আর মানুষকে দান খরাত করো গরিবদেরকে খাওয়াও আর ওই সময় নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে তাহার যদের সময় তিনটা বিষয় দারাজাত বলুন তো করে প্রথম হচ্ছে এফসাউসালাম সালাম বেশি করে দেওয়ার রেওয়াজ করা মুসলমানদের সঙ্গে দেখা হয়লে দেখা হওয়া মাত্রই সালাম কোন কথা নাই কেমন আসেন কি সমাচার তার আগে সালাম এ আমরা চালু করে দেয় সালামটা কমে যাচ্ছে আস্তে আস্তে আমাদের সমাজে ইসলামিক কালচারগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে এগুলো শেখাই আমরা আরেকদিন আলোচনা করেছি মুরব্বীরা ঘরে এসে সালাম দিবেন বাচ্চাদেরকে পরিবারে যাই আসে তারা ওয়ালিকুম আসসালাম বলবে এটাই হল নিয়ম যিনি বাইরে থেকে আসবেন তিনি সালাম দিবেন ঘরে ছোটরা থাকুক আর বড়রা থাকুক এরপরে এ তামু আম যারা অভুক্ত অসহায় ফকির মিসকির গরিব এতিম তাদেরকে আমরা বেশি করে দান খয়রাত করি তাদেরকে বেশি করে দান খয়রাত করি আল্লাহ তালা তো আমাদের মধ্যে আমাদের সমাজে অনেক ধনী মানুষ আছেন আর সমাজে অনেক গরিব মানুষ আছেন ওফিআম আলিকম হক উল্লিস মাহরুম আল্লাহ তালা বলে দিয়েছেন হে ধনিরা তোমাদের মালের মধ্যে হক রয়েছে ওই সমস্ত লোকগণ যারা গরিব দুস্থ অসহায় যারা অর্থনৈতিক কষ্টের মধ্যে আছে তাদের হক রয়েছে হক মালুম নির্দিষ্ট হক রয়েছে একটা তো হলো ফরজ তা তাছাড়াও যখন যা চায় তোমাদের তৌফিক হয় ইনফেকুন্লাহ আল্লাহ রাস্তায় খরচ করে তারা উদার হস্তে খরচ করাটা আল্লাহ তালার কাছে মানুষের দ্বারা জাতকে বলন্ত করে দেয় আর তিন নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আমরা সেই বিষয়ে আলোচনা শুনেছি এবং করেছি সেটা হচ্ছে রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমিয়ে থাকে গভীর ঘুমিয়ে অচেতন ওই সময় হিম্মত করে উঠে যাওয়া তাহাজত পড়ার জন্য ক্যামুল্লাইল দাবু সলেহীন লাইল রাতের বেলায় তাহাজ হচ্ছে নেদের খাসলত নেককারদের অভ্যাস নেককারদের নিয়মিত রুটিন সলেহীন হবে নেককার হবে অথচ তাহাজত পড়বে না এটা হয় না এই তিনটি আমল আমাদের আল্লাহ তালার কাছে দ্বারা জাতকে বলন্ত করে দেবে এই তিনটি আমল আমাদেরকে আল্লাহ তালার কাছে অনেক উপরে নিয়ে যাবেন আমাদের আল্লাহ তালার করিব হওয়ার সুযোগ করে দেবেন এইভাবেই রসুলুল্লাহ সাল্লাহ বারোটি আমল বলেছিলেন তিনটি আমল হালাক করে দেয় তিনটি আমল মানুষকে নাজাদ দেয় তিনটি আমল মানুষের গুনার কাফারা হয়ে যায় আর তিনটি আমল মানুষকে আল্লাহ তালাকে সে দরাজ বলন্ত করতে সাহায্য করে আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে মহল্লিকায় হালাক করা জিনিসগুলোর আমল করা থেকে মাফ করে দিন ওগুলা থেকে দূরে রাখুন আর যে সমস্ত বিষয় নাজাত দেবে এবং গুনার কাফারা হয়ে যাবে এবং আমাদের দ্বারা জাত আল্লাহ তাল কাছে করে দেবে ওই বিষয়গুলো আমল করার জন্য আল্লাহ তালে তৌফিক দান করুন আমাদের বিষয়টির আলোচনা এখানে শেষ করতে হচ্ছে আবিল্লাহি তৌফিক তকাবরিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের ঢুকেছে সবই পায়ের নিচে আব্দুল রাজাক বিন ইউসুফর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজামান বিন আব্দ फल सम्मी देखे बिल अनुष्ठान जलसाए ला কাল রাত সাড়ে নটায় সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে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 বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা